أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفرأيتم اللات والعزة ومنات الثالثة الأخرى ألكم الذكر وَلَهُ الأنثى تلك إذا قسمة ضيزة إن هي إلا أسماء سَنَيْتُهَا سَنَيْتُمُهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنزَلَ اللَّهُ بِهَا مِن سُلْطَانٍ إِن يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَمَا تَهْوَى الْأَنفُسُ وَلَقَدْ جَاءَهُمْ مِنْ رَبِّهِمْ الهدى امِنَ الْإِنْسَانِ مَا تَمَنَّى فَلِلَّهِ الْآخِرَةُ وَالْأُولَى وَكَمْ مِنَ الْمَلَكِ فِي السَّمَاوَاتِ لَا تُغْنِي شَفَاعَتُهُمْ شَيْئًا إِلَّا مَن بَعَثَ بِأَذْنِ اللَّهِ إِلَّا مَن بَعَثَ بِأَذْنِ اللَّهِ لِمَن يَشَاءُ وَيَرْضَى إِنَّ الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِالْآخِرَةِ لَيُسَمُّونَ الْمَلَائِكَةَ تَسْمِيَةَ الْأُنْثَى وَمَا لَهُمْ بِهِ مِنْ عَلْمٍ إِنْ يَتَّبِعُونَ إِلَّا الظَّنَّ وَإِنَّ الظَّنَّ لَا يُغْنِي مِنَ الْحَقِّ شَيْئًا আলমু বিমা সাবিলি হু আলামু বিমা নিহিত সম্মানিত হাজির আমরা তফসির শুনছি সুরা অন্নজ থেকে আজকের সুরা ১৯ নম্বর আয়াত থেকে শুরু হচ্ছে আজকের আয়াতে অনেক গোড়ার কথা আছে আরবের যে বড় বড় ছিল এবং মূর্তির বাদাতখানা গুলো ছিল এগুলো সম্পর্কে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য আজকের সুরাতে আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন আল্লাহ তাল সাদ করেন আফারো তুমা তোমরা কি দেখেছ লাদ এবং আর নম্বর আরেকটা আছে যে মানাত তাকে কি এই আগে আপনারা লক্ষ্য করেছেন গত সপ্তাহে আল্লাহ তিম সাল্লাহ আলাই সাল্লাম কিভাবে ওহি দিলেন এরপরে তিনি কিভাবে জিব্রাইল আল্লাহ সালামকে দেখলেন কিভাবে আল্লাহ তালার কাছে মেয়েরাজে গেলেন সেখানে আল্লাহ তালার সঙ্গে কথাবার্তা হলো নামাজের হুকুম আসলো ওয়াহির অনেক কথাবার্তা আসলো এই সমস্ত মেয়েরাদের কথাবার্তাগুলো ওয়াহির কথাবার্তাগুলো কত গুরুত্বপূর্ণ এক একটা কথা কত গুরুত্বের দাবিদার নবী মোহাম্মদ সাল আলাম নবী হওয়ার আগেতে কোনোদিন এই সমস্ত ইনফরমেশন তাদের সঙ্গে ডিসকাশন করেন নাই নবুত পাওয়ার পরে তিনি এগুলো দিচ্ছেন কোথায় তিনি এত কথা পেলেন এত কাহিনী পেলেন এগুলো কি ওনার নিজের আবিষ্কার আল্লাহ ওয়াহি দিয়ে জানিয়েছেন তারপরেও এত সুন্দর দলিল প্রমাণাদি সহকারে ওয়াহির কথা শোনার পরেও তারা বিশ্বাস করে না এক আল্লাহর আল্লাহ করে না আল্লাহ নবীকে মানে না তাদের বিভিন্ন তাদের মহবদ এগুলাকে ছাড়বে কেমনি এগুলার পিছনে কি আড্ডা জনেছে। এগুলার আসর কি এগুলার ওরস কিভাবে হয় এগুলার পিছনে রম কাজকারবার আছে এগুলো ছাড়বে কেমনি ছাড়তে মানে চায় হারে মানুষ ছাড়তে মনে চায় না এই যে এক একটা মাজারের মধ্যে আমাদের দেশে সেরেক কয়েম করে ফেলেছে এই যে কথাবার্তা বললে দেখা যায় দরগা মাজার রক্ষা কমিটি তৈরি হয়ে গেছে সেরেক কে মনে চায় না তো মক্কার কাফেরা ছাড়তে চাইল না তারা মনে করলো এত বড় বড় দামি দামি মাবুদ লাত, মানাথ ও আমাদের পুরুষ পিতা মাতা সবাই এদের এবাদত করে ধন্য হয়ে গেলের কেমন আমরা এদেরকে ছাড়ব হ্যাঁ এত মানুষ এগুলোর পিছনে সারা বৎসর ইবাদত করছে সবকি কি খামাখা সব মিথ্যা কথা কোনটাই ঠিক না আল্লাহ এই জন্য শেরিকের কাহিনী বলতেছেন আচ্ছা তোমরা আল্লা ওজার মানাতের খুব ভক্ত হয়ে গেছো ওদেরকে দেখলো নাকি কেমন ওরা হ্যাঁ এগুলো কেমন তাদের কত পাওয়ার আছে এগুলো আল্লাহ আলোচনা করে একটি ছেড়ে দিলেন ইমামী আলাই আমাদের জন্য আল্লাহ মানে আদা হচ্ছে আল্লাতে এর ব্যাপারে বলা হয় এটা ছিল তায়েফে ফাকিফ একটা বিশাল কবিলা গোত্র ছিল তাদের এই মাবুদের নাম ছিল আল্লা এই মূর্তিটা আসলে অরিজিনালি এটা একটা সাদা পাথর চার অনেক আট করা আছে এই পাথর কেটে তারা এই মূর্তিটা তৈরি করেছে এটা চতুর্শে তারা বিশাল একটা ঘরের মতো বানায় একটা এবাদতখানার মতো বানায় এবং এর পিছনে তাওয়াফ করার জন্য মাতাফ আছে সেদা করার জন্য ব্যবস্থা আছে এবং বিশাল একটা মসজিদের মতো বিশাল একটা এবাদতখানা বানিয়েছে এবং অনেক লোক সারা বছর এখানে এসে এ বাদাত করে পড়ে থাকে ওখানকার আবার খাদেম আছে মোতাবালি আছে। সমস্ত খেদমত করা ঠিকঠাক রাখার মেন্স করার এবং আহলে তারা এই মূর্তিটা পেয়ে খুব ধন্য মনে করছে সারা আরবের কাছে এক নম্বর মূর্তিটা নাই তাদের কাছে আছে। এবং সারা বছর আর বিভিন্ন জায়গা থেকে ওরস মাহ ফিলে আর এবাদাত করার জন্য এখানে বহু মুশ্রেকরা আসে তারাই খুব প্রাউড ফিল করে যে এই সম্পদ আমাদের কাছে আসে অনেক জায়গা থেকে আসে এখন এই আল্লাহ নামটা কোন জায়গা থেকে আসে রহমতুল্লা বলেছেন কবিরা তারা বলল আল্লাহ হলেন তো পুরুষ লিঙ্গারের দিক থেকে আল্লাহ আল্লাহ একটা স্ত্রী লিঙ্গ আল্লাহ হল পুরুষটা মহিলাটা হলো আল্লাহ নাওজব কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছে শয়তানেরা এরপরে অরিজিনালি বলা হচ্ছে যে এই লাথ নাম রাখার কারণ ছিল যে অরিজিনালি নাকি এই মূর্তির আগে একটা লোক ছিল তার সেই লোকটা হজের সময়ে জাহেলি জামানায় গিয়ে কি করতো হাজিদেরকে এই কুফুরি অবস্থায় শরেখের হালেতেও মহম্মদ সাল্লা নবুবত পাওয়ার আগেও মক্কা শরীফে মোশরেখরা হজ করত জানেন তো ইব্রাহিম আল্লাহ সালামের হজ থামে নাই তারা উল্টাপাল্টা করলেও হজ করত। বেশি ফৌদিলাত পাওয়ার জন্য ল্যাংটা হয়েছে হজ করত ওই সময় এক লোক ছিল সে হাজিদ হাজিদের জন্য সে খানার দানা তৈরি করে একটু খাওয়াত এটাকে ইয়ালিক থেকে হয়েছে তারপরে সেই লোকটা মারা যাওয়ার পরে তার নামে তারা এই পাথরের মূর্তি বানায় তাকে স্মরণ করে তার উপলক্ষে ওরস করে থেকে এই নামটা এসেছে আলা সে মরে যাওয়ার পরে তার কবরের চতুর্দিকে এই পাথরের মূর্তি বানিয়ে রেখে তার কবরের চতুর্দিকে তারা তা আফ করতো সেখানে এতে কফ করত আমাদের দেশে যে মাদার গুলোর পিছনে যায় সেজদা করে করে তাওয়ি জেলায় সামিয়ানা ফুল ওরস যা আছে এই এইখান থেকেই এই শেরেকের ইতিহাস গোড়া এক জায়গায় এরপরে তারপরে আসলো ওজা এই অজ্জাও তারা নাম রেখেছে আজিজ থেকে আল্লাহ নাম আজিজ শক্তিশালী এটা পুর্ণলিঙ্গ এটা স্ত্রী লিঙ্গ হচ্ছে হচ্ছে আপনার কানাইহা এটা ছিল কোরাই যে বড় মাহবুদ ছিল আল অজ্জা এটা মক্কা থেকে মদিনার দিকে যাওয়ার পথে ওয়াদা একটা জায়গা আছে সেখানে অনেকগুলো খেজুর গাছে কিছু বাগান টাগান আছে ওর মাঝখানে এইরকম একটা মূর্তি তারা বানিয়ে রেখেছে এটা হচ্ছে ওজা আর ওজা হলো কোরআশ এবং কেনানা এই বড় বড় সম্ভ্রান্ত কবির বংশের লোকদের শ্রেষ্ঠ মাবুদ। এইখানে তারা খুব এবাদত করতো এমনকি ওহদের যুদ্ধের দিনে যখন মদিনায় যুদ্ধ হলো ওহদের সময় আপনারা জানেন আবু সুফিয়ান লিড করতেছিল কোরআষদের এবং হয়ে যাওয়ার পরে তারা বললো জানো বলল। আমাদের তো বিরাট একটা মাহবুদ আছে আলোজা আমাদেরকে অনেক হেল্প করতে পারবে তোমাদের কোন অজ্জা আছে নবী করিম সাল্লা সাহাবিদিকে জবাব দিলেন জব দাও জবাব দাও যেই কথার কোনো মা নাই উপকার করার মতো অজ্জার কাছে গিয়ে পড়ে থাকো কি উপকার করে দেখো এখন এই অজার ব্যাপারে একটা হাদিস এসেছে ফাতে ম্কা পরে বিজয় করলেন কর্তবী কথাটা লেখেছেন নির্বাচনে না পিছনে একটা শয়তান ছিল এক মহিলা জিন শয়তান মক্কা লোকদেরকে শরীফের দিকে নেওয়ার জন্য সেখানে কিছু কাজ করে সামুরা গাছ ছিল ওয়াদি না ওখানে এক ধরনের ছোট গাছ মরুভূমিতে থাকে তিনটা গাছ পাশাপাশি ছিল এই তিনটা গাছের মধ্যে সে কিছু জিনেরা তো কিছু মাঝে মধ্যে ফ্লাস টাস করে বুঝলেন জিনদের এগুলো কিছু আসে এগুলো সে কিছু খেল দেখাইতো মাঝে মধ্যে রাতের বেলায় অন্ধকারের মধ্যে এরকম করে জিন্দ এটা তাদের তো আগুনের তৈরি তারা এরকম একটু লাইটের ফ্লাস করতে পারে এরকম কিছু দেখাতো আর লোকেরা মনে করত পরি এটাকে প্রমাণ করছে যখন ফাতে মক্কা হয়েছে ফালামসুল্লাহ আনহু মক্কা বিজয় করে তিনি বললেন যে মক্কা তো বিদায় করলাম মদিনাথ থেকে এসে এখন এই ফতে মক্কা মক্কার ভিতরে তিনশো ষাটটা মূর্তি আছে তিনি তো নিজে লাঠি দিয়ে ভাঙলেন কাঁপা শরীফের ঘরের ভিতরে কয়টা মূর্তি ছিল তিনশো ষাট ভাঙলেন আর ভাঙলি ভাঙ্গার সময় কি বললেন আল অকুল ইন আল বা তিরিশটা একশো ষাট তিনশো ষাটটা মূর্তি ভাঙলেন এগুলা মক্কা ক্লিন হয়ে গেল মূর্তি থেকে এখন বাকি রয়ে গেল যে আসলে এক বড় মাহুদ আছে না করতে হবে এটাকে শেষ করতে হবে তিনি পাঠালেন্লাহ আনহুকে ও আদি পাঠালেন যে তুমি সেখানে যাও খালেদ তুমি গিয়ে এই মূর্তিগুলা কাঠ মূর্তিটাকে ভেঙে আসো ফাতাহা খালেদ ওয়ান ফকাত আসসামুরাত তিনি এসে সামুরা গাছগুলো কেটে ফেললেন যেটার মধ্যে মাবুদের আসল কাজকারবার ছিল ওয়াহাদা মা আল বাইত আল্লাজি কানা আলাইহা আর ওই এলাকায় যে বিশাল ঘর বানাইছিল ইবাদতখানা শেরিকের পূজা الله আড্ডা ওটাকে তিনি ভেঙে গুড়া করে দিলেন তারপরে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে ঘর যেটা বানাইছে ওটাকে ভেঙে ফেলেছি আর মূর্তি গুলা মূর্তিটাকে গুড়া করে দিয়েছি তিনি বললেনা ওহম হাজু আমার ফেরত আসছে তখন সেখানকার খাদেম যেগুলা ছিল মাজারের ওই সেরেকের আড্ডার যারা ওখানে মোতাবালি ছিল তারা এবার যে আবার আসছে আসল জিনিস সে ডিল করতে পারে না এবার মনে আসলটা ডিল করবে তারা শঙ্কিত হয়ে পড়েছে তোমার এবারে শ্বাস করবে তুমি কিছু কর কি করা যায় এটা মোকাবিলা করতে হবে তোমাকে ও রিয়ান তোরা এখন দেখা গেল ওখানে যখন তিনি আসলেন এসে দেখেন যে এবারে ওজা ধরা পড়ে গেছে ওজা হলে একটা মহিলা তার কোনো কাপড় নাই তার চুলগুলা এলে মেলে হয়ে মাথার উপরে পড়ে আছে অন্য রেওয়ায়তে ইমাম কর্তুবি বলেছেন ঘটনাটা এভাবে আসছে যে নবী করিম সাল্লা সাল্লাম পাঠালেন খালেদ এই তিনটা গাছ আছে গাছকে তুমি কেটে ফেলবা যখন প্রথম গাছকে কাটা হলো তিনি বললেন হাল রাই পরে বলে কিছু পাই নাই দ্বিতীয়টা কাটো দ্বিতীয়টা কাটা কারেন কিছু দেখছ অন্য কিছু অনা অন্য কিছু দেখলাম না তখন তিনি বলে তিন নম্বরটা আমাদের লোকায় তিন নম্বরটা কাটো গাছ দেখ তিন নম্বরটা কাটছে গাছ দেখে যে গাছের ভিতর থেকে বের হয়ে আসছে গাছের গোড়া থেকে বের হয়ে আসছে তার চুল এলে হয়ে পড়ে আসে কাঁধের মধ্যে হাত রেখে বিরাট বিরাট দাঁত বের করে এরকম খিটমিট করছে ও খালফাহা দুবাই তুসলামি ও কেনাহা আর তার মহিলার পিছনে তাকে গার্ড দেওয়া সিকিউরিটি গার্ড পাহারা দিচ্ছে আসল মোতওয়াল্লি সাহেব এই জিন শয়তান যে এই মূর্তির পিছনে এবং গাছগুলোর পিছনে খেলা করে লোকদেরকে ধোকা দিত এই মূর্তি এবং এই জিন মহিলাকে পাহারা দিত যে পুরুষ মানুষটা এর নাম হলো দুবাই আসুলামি সে তখন দেখলো যে আমার এই মা ধরা পড়ে গেছে কি মাবুদ এখন তো সে মাবুদের এখন কতল হবে এখন সে মাবুদ লক্ষ্য করে ইনি রায় তুল্লাহ আহানুফরানা কেলা সোভা নাকি ইনি রায় তুল্লা হাকা নাকি এ তোমার প্রতি কুফরি তোমার করলামাচুন তখন তিনি ধরে তার তরবারি দিয়ে খালিদিবনে বলি আল্লাহু আনহু তার কল্লাকে কে একদম দ্বিখণ্ডিত করে দিলেন শরীর থেকে তারপরে ওই গাছ যেটা ফাইনাল ছিল ওটাকে কেটে ফেললেন এরপরে দুবাই আনকে আসলেন তাকে কত করে দিলেন বহু লোককে তুমি এ সেরেকের ভেলকি দিয়ে এই জিন মহিলার ভেলকি ব্যবহার করে তুমি বিভ্রান্ত করেছ তোমার নিস্তার নাই তাকে হত্যা করে দিলেন তখন এই কাজ শেষ করে মিশন কমপ্লিট করে খালিদিন ওয়ালিদ তিনি যে এই হল ওই অজা যে আরবদের বিরাট অংশকে আর বিরাট অংশকে বহুদিন পর্যন্ত সেরেকের কাজে লিপ্ত রেখেছিল ওলান্তু বাদান আর কোনোদিন অজ্ঞার এ বাদাত হবে না এই পৃথিবীতে এইভাবে এই হলো লাদ এবং তারপরে আসলো আল অজ্জা তারপরে ইমাম কা এই যে ওই যে তাইফে যে লাদ ছিল আর অজ্জা ছিল মক্কার অদূরে ওয়াদি নাখলা এলাকায় তো এটা এটাকে তো খালিদিন ওয়ালিদ কি দিয়ে ফতে মক্কার দিন শেষ করলেন যেটা ছিল আল অজা এখন লাতকে কবে লাদলেন এটা ছিল সাকিফে তিনি সাকিফের লোকেরা যখন হনাইনের যুদ্ধের পরে আসতে দিনে তারা ইসলাম কবুল করে ফেলল তখন এই সাকিফের এই যে আরেক বড় মাহবুদ আছে আল তাকে ডিল করার জন্য তিনি পাঠালেন আল মুহিরাই সোহবা এবং আবু সুফিয়ান সাকার নেহারফ এই দুইজনকে পাঠালেন আবু সুফিয়ান অজার জন্য ফখর করেছিলেন তাই না আবু সুফিয়ান যখন কাফেরদের লিডার ওদের ময়দানে বললেন কি বিজয় হল। তারপরে মক্কা বিজয়ের পরে হোনাইনের যুদ্ধ হলো হোনায়নের যুদ্ধের পরে রসুল দুইজন সাহাবিকে পাঠালেন আবু সুফিয়ান আর কাফেরদের লিডার না এখন তিনি কি একজন সাহাবি হ্যাঁ ওনাকে সহ মুগিরাকে পাঠালেন তোমরা দুইজন যাও ওই সাকিফদের যে বড় মাহুদ আছে আল্লাহ তাকে তোমরা ডিল করে গিয়ে সেটাকে একদম ডেমলিশ করে দিলেন গুড়াগুড়া করে মাটির সঙ্গে মিশিয়ে দিলেন যে এবাদত খানা বানিয়েছিল সেটাকে চুরমার করে দিলেন আর সেখানে তিনি ওই তাইফে ওনারা ওই জায়গায় সাকিফ আলাদের জন্য এই খানার পরিবর্তে একটা মসজিদ বানিয়ে দিয়ে আসলেন ওই জায়গায় এরপরে গেল এত দুইটা গেল আল্লাহ গেলো গেল এখন তিন নম্বরে আছে তিন নম্বর আরেকটা আছে সেটা হল মানাত রহমতুল আলী বলেছেন على الساحل البحر من ناحية المشلل بقديد مدينة باشي اوز ابن خزرج ياثر بس لمدينة ر... پرون نام مدينة تاؤنر نام تو پارهو لمدينة قابل حيث هجرة تر پاره موقع تيكي زاغن رسول الله صلى الله عليه وسلم مدينة تيكي لن تخونتني ياثر برنام پال تي نام رخلا رخلن صحابي رخلن مدينة الرسول اللہ نوبر شخور شان দিনা তার আগে নাম ছিল ইয়াসেব তো ইয়াসেব এই মদিনার যে আউস এবং খাজরা দুটো বড় কবিলা এবং তার আশেপাশে যে সমস্ত মোশে কবিলা ছিল তাদের মাবুদ ছিল ওই ওদিকে যে লোহিত সাগর আছে লোহিত সাগরের পাশে একটা এলাকা আছে আলমোশাল এলাকা কাদিদ রিজিয়নের ভিতরে ওইখানে যে মাবুদ ছিল ওই মাহুদের নাম হলো মানে নয় আলী ইবনে আবি তালে রাজি আল্লাহকে পাঠিয়েছেন রসুল সাল সাল্লাম মানাদ কে শেষ করতে এবং কোনো কোনো রেওয়ায় আসছে সে ছিল আহ জুল খাসলা এলাকায় দাওস খাসান বোজাইদা এই সমস্ত আরবদের লিডার ছিল সেখানে এরপরে সেখানে যে মাবুদ ছিল ওই ইয়ামানে আরেকটা মাবুদ ছিল ওই মাবুদের নাম ছিল অন্য নাম ছিল সেখানে সেই মাবুদের ব্যাপারে মানাতের নাম এসেছে মানাতের ব্যাপারে দুটা রেওয়াজ আছে। মদিনার পাশে আরেকটা রেওয়াজ আসছে মানাত ছিল ইয়ামান এলাকায় অঞ্চলে দেশে এবং সেই মানাত যে মূর্তি আছে তার পাশে তাকে নিয়ে তারা একটা ইয়ামানি কাবা তৈরি করেছে তারা নাম দিয়েছে ওই কাবা নাম দিয়েছে আল কাবুল ইয়ামান ইয়াহ আর মক্কায় যে কাবা আছে অলকা আবাক বে মক্কা ইসমোহা আল কা আবাতুল মক্কায় যে কাবা আছে এটা নাম দিয়েছে সামি কাবা আর ইয় মানে যে কাবা তারা বানিয়েছে নিজেরা ওই মূর্তির কাছে তার নাম করত মানাতের তিনি এই বাজালি কবিলার সাহাবি যিনি ইসলাম কবুল করেছেন জারির রাজি তালুকে পাঠালেন তিনি সেখানে গিয়ে সেটাকে মাতির সঙ্গে মিটাই দিলেন এভাবে করে আরব বিভিন্ন জায়গায় অনেকগুলো মাবুদ তারা তৈরি করেছিল এবং এবং জন্য ছিল মাবুদ তাদের সোনা যেটা আজকে ইয়ামানের ক্যাপিটাল রাজধানী সেখানে রিয়াম নামে একটা মাবুদ ছিল এবং সেই মাবুদের বিরাট মূর্তি ছিল ওখানে তারা ইবাদত করত। ওখানে একটা তারা কালো কুকুর রাখছিল ওই মাবুদের পাশে তারা নবী করি সালাম দুইজনকে সেখানে পাঠালেন তারা সেখানে গিয়ে ওই মাহবুদগ সেখানে ফিনিশ করে আসলেন এইভাবে করে যত মাবুদ ছিল বিভিন্ন এলাকায় এগুলোকে সবগুলোকে বিভিন্ন জায়গায় সাহাবিদেরকে পাঠিয়ে ধ্বংস করার জন্য তিনি অর্ডার পাঠালেন এভাবে মোটামুটি আল্লাহ তালা জাজিরাত আরবকে শেরেখ মুক্ত করে ফেললেন যে জাজিরাতুল আরব সৌদি আরব ইয়ামান এই এলাকার মধ্যে কত মাহবুদ কত মূর্তি ছিল সবগুলোকে আল্লাহ নিশ্চিন্ন অনুসারী হয়ে গেল আলহামদুলিল্লাহ তো আল্লাহ তালা এখন ওই মাহবুদের কথা বলছিলেন এখানে আফারো আল্লাহরা তোমরা দেখলাতো আর কি বলো কি আছে না আমি যে তোমাদের ইলাহ এটাকে তোমরা স্বীকার করো না আমার ইবাদত করো না ওদের কাছে গিয়ে সেরে কে ইবাদত করো কি পেলা তাদের কাছে আমাকে বলো কি করলো তারা তোমাদের জন্য আল্লাহ কুমা আর আল্লাহ তখন বললেন যে তোমাদের জন্য ছেলেগুলোর দরকার আর আমাকে তোমাদের যখন সন্তান হয় তোমরা কেউ মেয়ে পছন্দ করো না তারা তো মেয়ে পছন্দ করতো না জিন্দা আর আল্লাহ তালার জন্য বিভিন্ন ছেলে মেয়ে জোগাড় করতো তার মধ্যে ফেরেস্তা বলতো আলমালা আল্লাহ মেয়ে গুলো হচ্ছে এগুলো নাম দিয়েছে এই সমস্ত কথা বলতো নাউজুবিল্লা বলতো তা আল্লাহ তালা বললেন যে এগুলো সবগুলা তোমরা মহিলা বানাও আর নিজেদের তখন সন্তানের দরকার তখন সবাই ছেলে নিতে চাও তো আল্লাহ তালা বললেন তিলকা ইদা কিসমাতুন উভয় আল্লাহ সৃষ্টি সমস্ত আল্লাহ মখলুক আল্লাহ কাছে কা এক্ষেত্রে তো কোন তারতম্য নেই এরপরে আল্লাহ তাল্লাহ এই যে বিশাল বিশাল মাহবুদ আর এ কারখানা বানিয়ে রেখেছ এই তামাশা জোগাড় করে ফেলেছ কি কারবার সেখানে আবার নাম দিয়েছ সেখানে আবার তাও করো সেখানে আবার কত কোরবানি করো যা কোরবানি তারা সেখানে করতো অনেক কোরবানি নামে কোরবানি করা একটা বিরাট ফজিলতের কাজ ছিল সেখানে তো এগুলো করে তোমরা কি করলা এগুলার পিছনে তোমাদের কি দলিল আছে ইনহিয়া ইসমা তুমুহা উকুম সুলতান এই যে নামগুলো তোমরা জোগাড় করেছো এইগুলার পিছনে এই যে নাম গুলো তোমরা তোমাদের বাপ দাদা বুঝছি তোমাদের বাপদাদারা করে গেছে বাপদাদা করলেই দলিল হয়ে গেলো বাপদাদা কি করলো হক করলো না বাতিল করলো এগুলো কি করে মাবুধ হলো তোমরা আর কোনো চিন্তা করলো না এগুলোর কাছে কিছু পাও না আকল খরচ করে কোনো সিদ্ধান্ত গ্রহণ কর না এইগুলার পেছনে কোন দলিল আছে কোন প্রমাণ আছে আল্লাহর পক্ষ থেকে কোন সুলতান তোমাদেরকে দেওয়া হয়েছে ইল্লা এই দল তারা আন্দাজ অনুমান মন গড়া কাহিনী জোগাড় করে মাবুদ বানায় আর সেগুলার ফর্মুলা সেগুলার তত্ত্ব তথ্য তারা সরিয়ে দেয় সেগুলোকে বিশ্বাস করে এই সমস্ত কাল্পনিক তত্ত্ব এবং কাল্পনিক কথাগুলো লোকেরা খুব বিশ্বাস করে বিশ্বাস করে খুব আমল করে যে এই মবুদের এত ক্ষমতা আছে আমাদের দেশে এইরকম মাবুদ না হলেও তো বলছি আপনাদের মধ্যে আরো আগে দল বারো পনেরো বছর আগের করছে কিনা নাকি বিশ বছর হয়ে গেছে টাঙ্গাইলে কোন জায়গায় এক ছেলে পাওয়া গেছিল তার দাঁড়িয়ে বাইর হয়ে গেছে একদম ছোট্ট বয়সে এই পড়ছে নাকি পত্রিকায় খবর মনে আছে কত বছর বয়স ছিল বাচ্চা বালেক হয় না এই পাঁচ ছয় বছর বয়স বোধহ এই বাচ্চার দাঁড়িয়ে উঠে গেছে এটা আল্লাহ সৃষ্টির মধ্যে আল্লাহ অনেক কিছু করেন হরমোনের ব্যাসকম হয়ে গেল তো এই ছোট বাচ্চার দাঁড়িয়ে উঠে একদম চাপ দাঁড়িয়ে পাঁচ ছ বাচ্চা এটা আশ্চর্য কথা না এখন এই আশ্চর্য কথাটা একটা একটা বিরাট মানে মজাদা হয়ে গেছে এখন এই বাচ্চার পানি পরার লাইন এমন লাইন দিল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর হাদিয়া দিয়ে ভর্তি করে দিল গরিবের বাচ্চা হ্যাঁ টাকা বসে লাল হয়ে গেলো তার মা বাবা আর কত কাহিনী এই বাচ্চার ফু দিয়ে খালি এমন কোন অসুখ যে তার অসুখ নাই সেটাও ভালো হয় এই লাইন দেওয়া শুরু তার পানি পড়া নেওয়ার জন্য কয়েক বছর আগে সিলেটের ভিডিওর কথা মনে আছে বলে জান আপনারা কিছু মনে রাখেনা পত্রিকা পড়েন সারা বছর খামাখা ওইখানে এক বিডিয়ার পাওয়া গেলে সিলেটে তার পোস্টিং করোনা এক ক্যাম্পের মধ্যে তার পানি পড়া খাইলে নাকি এমন কোনো অসুখ নেই যে ভালো হয় না ফেলে দিছে এখন লোকেরা বোতল নিয়ে এই পচা পুকুরের পানি যা আছে সব নিয়ে সাফ করে ফেললো এই পচা পুকুরে পানি উদ্ধার হয়ে গেল। এই যে কাল্পনিক কাহিনী যার কোন দলিল নাই প্রমাণ নাই জ্ঞানে ধরে না বিবে ধরে না এই সমস্ত কাল্পনিক কাহিনী মানুষ সমানে বিশ্বাস করে কথা ঠিক না। এই যে মাজারের পিছনে রশি লাগায় কি কি গাছের মধ্যে গিয়ে ওই মাজারের মাছকে গজার মাছকে খাবার দিলে কি কি আমার ছড়ে যাবে ওইখানে হালুয়া দিলে কি হবে মোমবাতি দিলে কি হবে আর এই পিছনে মোমবাতি কত ব্যচা কিনা হয় সাজারের মাজারে কম দেখি আর কি কি ব্যচা কিনে হয় হালুয়া মিষ্টি জাতীয় কিছু কি তোষা না। এরপরে আর কি কবিতার জন্য মানুষ কি করে এত বোকা হয় আর ওখানে কত লোক আসে শত শত হাজার হাজার যদি সারা বছরের গণেন লাখো লাখ ভিজিটারের অস্তিত্ব পাওয়া যাবে ওর ওষুধ বলে কি কি হয় কি কে আমদ ঘটে যায় এটা তো শাহজালাল শুধু নয় শাহাপারে যান চট্টগ্রামের মাজারগুলোতে যান ঢাকা হাইকোর্টের মাজারে যান মিরপুরে যান এই সমস্ত কে আমদ চলছে আর প্রত্যেকটি মাজারের পিছনে এরকম গল্প কাহিনী এরকম মৌজেদার বয়ানের ফিরিস্তি ফজিলত শেষ করার মতো না এইগুলোকে মানুষ বিশ্বাস করে তাহলে আমাদের দেশের এই সেরেক আর মক্কার কাফেরদের সেরেকের ব্যবধান কিন্তু খুব বেশি নয় একই তরিকায় সেরেক এসেছে পৃথিবীতে এবং অনেক রেওয়য়েতে ইমাম ইমি কাসির ওনার আর বেদায়তে নেহায়ত বলেছেন যে এই সমস্ত যে মানাত মানাতের কথা আছে অন্যান্য মাবুদের কথা আছে দেখা গেল রিসার্চ করে যে এইগুলোর গোড়ার পিছনে কোনো বুজুর্গ লোক ছিল ওই যে তারিফের লোকের কথা ছিল সে হাজিদেরকে খাওয়াইতো হাজিদেরকে খাওয়ানোর বুজুর্গের কারণে তারপরে সে মরে যাওয়ার পরে তার মাজার কেন্দ্রিক সেরেক শুরু হয়েছে তাহলে মাজার কেন্দ্রিক সেরেক শুরু হওয়াটাই পৃথিবীর সেরেকের ইতিহাস এইজন্য মাদারের এই অস্তিত্ব কবরকে এরকম করে পাকা করা যায় কবর সামিয়ানা টাঙ্গানো যায় ফুল দেওয়া যায় কবরের কাছে গিয়ে এভাবে কোরআন তালাবাত করা যায় আসে কিচ্ছু যায়জ নাই কিন্তু সবকিছু দিব্যি চলছে তাহলে কি পরিমাণ সে চর্চা হচ্ছে আমাদের জাতির মধ্যে এখান থেকে আপনারা চিন্তা করতে পারেন এরপরে আল্লাহ করেন এটা তাদের ধারণা কল্পনা কল্প আর কিছু মনের খাহেস অনুযায়ী কিছু চিন্তা ভাবনা কিছু আবার সুযোগ সুবিধাও আছে টু পাইস ইনকামের ব্যবস্থা আছে আমাদের দেশে বিভিন্ন হোটেলে আজমিরের ডেকচি পাওয়া যায় বিভিন্ন খোঁজ খবর কম রাখেন কি পরিমাণ এক একটা শহরের মধ্যে এরকম ডাক বসাই লাল সালু কাপড় দিয়ে ঢেকে রাখে ওর উপলক্ষে যা এই টাকা পয়সা জোগাড় মস্তানদের গাঁজা খাওয়ার নেশা আর বহুত ফ্যামিলি তাদের সহজ ইনকাম এই যারা আছে করে যাচ্ছে মাজার কেন্দ্রিক পুঁজি পুঁজি ব্যবহার না করে মাজারকে নিয়ে যে ব্যবসা আপনি ঢাকা চিটাগাং ঢাকা ছেলেট ঢাকা নোয়াখালী প্রত্যেকটি জায়গায় যখন যাবেন দেখবেন যে কয়েক বছর পরে নতুন করে এক জায়গায় এই মাজারের অস্তিত্ব আরম্ভ হয়ে গেছে প্রথমে লাল সালু কাপড় একটা দিয়া তারপরে আপনার এই বাস থামাইয়া ওখানে কয়েকজন এসে মাইকটা ফুকাফুকিয়ে শুরু করে দেয় তারপরে কিছু লোক থাকে যে কিছু পয়সা দিলে না দিলে তো আমরা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যাব এরকম ভয় চলে আসে হ্যাঁ কিছু দুই চার পয়সা দিলে তারপরে যান বেঁচে যাবে মনে হয় যেন কোনো ওয়ালিয়াল্লাহ এখানে ট্যাক্স নেওয়ার জন্য বসে আছে। আর কোথায় ওলিয়াল্লাহ কোনো কোন জায়গাতে নাম আছে না বালক শাহ বা হয় নাই হ্যাঁ এত কিছু হয়ে গেছে এরকম করে এক এক জায়গায় যা করছে এগুলার পিছনে একটা ভণ্ডামি ছাড়া আর কিছু নাই এই ভন্ডের পিছনে মানুষ দিন খুঁজতে যায় এই ভন্ডের পিছনে বিপদ থেকে উদ্ধার পেতে চায় এগুলার পিছনে এক ধরনের মন গড়া উদ্দেশ্য দুনিয়া কামানো মানুষকে ধোকা দিয়ে ধর্মের নামে ভণ্ডামির এই যে পরিকল্পনা আছে এগুলো হচ্ছে ওমায় তাহলে আনফুস এগুলো আসলে তোমাদের মন গোড়া মনের কিছু চাহিদা মেটানোর জন্য তোমরা এগুলো করোচ ওদের কাছে বললেন এসব কিছু মিথ্যা মাহবুদ লাহ লাহুন এই দাওয়াত আসলেন আল্লাহর কাছ থেকে কি সুন্দর কথা আল্লাহ তালা বলে দিলেন অথচ তারা এই হেদায়তের কথা শুনি এত সুন্দর দলিল প্রমাণ ওয়াহির খবর পেয়ে এত সুন্দর চরিত্রবান লোকের দাবা তারা কবুল করল না এটা এত কবুল করে না নাকি মানুষ চায় যে তারা যেটা তামান্না করবে এটা তারা পেয়ে যাবে তামান্না করে অনেকেই তামান্না করে শাহজাহানের মাজারে গিয়ে চায় আরে আমার দামান তার ভিসা হয়ে যাক আমার একটা ছেলে হয়ে যাক হাইকোর্টের মাজারে গিয়ে আমার চাকরিটা হয়ে যাক এ সমস্ত করে গিয়ে ওখানে গিয়ে তামান্না করলে পাওয়া যাবে ওদের কাছে না ওদের কাছে করে আখেরাতে নাজাদ পাওয়ার পাবে কিছুই পাবে না কিন্তু আল্লাহ তালা বলছেন আমি তামান্না এই যে ইনসান গিয়ে এইগুলো তামান্না করে চায় পেতে চায় তারা কি পাবে কখনো তারা পাবে না বরঞ্চ আল্লাহ বলে মা কুলুমান অনেক যারা বাতিলের অনুসরণ করে শেরিকের অনুসরণ করে সেও মনে করে আমি তো খুব ভালো কাজ করতেছি রাইট কাজ করছি আমি হেদায়তের উপরে আছি আমি ঠিক কাজ করছি তার সঙ্গে তার গলি বুঝেন না আপনি সেগুলো জানো কোন তুমি জানো তার পাওয়ার কদ্দুর সাবধানে নিপাত হয়ে যাবে সাবধানে কথা বলবা তার কি কনফিডেন্স হ্যাঁ প্রত্যেকে এরকম তামান্না করে যে সে হেদায়তের উপরে আছে ওয়ালা কুল্লুমান লাহু এভাবে যা চায় তা পায় না তিনি কে আল্লাহ আমি না চাইতে আমাকে কে দিয়েছেন আল্লাহ আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছেন যে আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠান দুনিয়া দেখার খুব শখ হয়ে গেছে না আল্লাহ তাল্লাহ দিয়েছেন আমি চেয়েছি যে আল্লাহ আমার একটু খুব সম্মানের আসন দেন আমার খুব লেখা লেখাপড়া করেন আমাকে খুব ডিগ্রি দেন আমি এগুলো মায়ের পেটে চেয়ে আসছিলাম আল্লাহ আল্লাহ আমাকে আপনাকে দিয়েছেন আমি সম্পদ চাই স্বামী দরকার আমার স্ত্রী দরকার আমার ছেলে দরকার আমার মেয়ে দরকার আমরা না চাইলে তো আল্লাহ তালা দেন আর চাইলেও তিনি দেবেন চাইলেও তার কাছেই চাইতে হবে আগে যিনি দিয়েছেন আগামীতে যিনি দিবেন এই দুনিয়াতে হোক আর আখেরাতে নাজাদ দিবেন দিবেন তোমার দরকার তোমার অসুখ ভালো করবেন তোমার প্রয়োজন পূরণ করবেন তোমার হাজত পূরণ করবেন এই সমস্ত কিছু সেই আল্লাহর কাছে তোমরা আসো তু হুম কত ফের আছে এই আকাশ এবং জমিনের মধ্যে তাদের সুপারিশে তো কাজে লাগে না যতক্ষণ না আল্লাহ পারমিশন না দেন তাদেরকে সুপারিশ করতে আর যার জন্য দেবেন কার জন্য কবুল করবেন কতটুকুন কবুল করবেন এগুলার ফয়সলা একমাত্র আল্লাহ তালাই করে থাকেন তারা বললো যে ঠিক আছে আমরা তো বিশ্বাস করি না যে লাত মানাত ও সব দেবে তবে আমরা মনে করি আল্লাহ তালাই হিন্দুরা মনে করে ঈশ্বর হলো সর্বশ্রেষ্ঠ মহবুদ আর অনেক মাহুদ লক্ষী কালী দুর্গা যা আছে এগুলো এগুলা হলেন্ডারি এগুলো আসল দেনেওয়ালা না তবে একটা সুবিধা হলো এই ছোট ছোট মাহুদ গুলা হ্যাঁ এগুলা হিজুল্ফা এগুলো আল্লাহ তালার কাছে আমাদের পৌঁছাই দেবে আমাদের দরখাস্ত আল্লাহ কাছে পৌঁছে দিয়ে আল্লাহ আল্লাহ অমুক মাজার ওনার উচিলে আল্লাহর কাছ থেকে পাইতে হবে অমুকে মরে গেলেও আপনার জন্য আল্লাহ কাছে দোয়া করতে থাকবে কিছু কিছু লোকে দাবি করে দিন উনি বেহেস্টে চলে যাবেন যে উনি আপনাকে না নিয়ে যাবেন না এরকম চিন্তা ভাবনা করা দাবি করা লোক তো আল্লাহ বলে আল্লাহ করে জিনুদ আরে মূর্তি এগুলো নিয়ে দিবে কে বলছে আরে আমার যারা ফেরস্তা আসেন ওকাম আমার আসমানে যে সমস্ত ফেরেস্তারা আছেন আমার মালায় কাত যারা আছেন আল্লাহ যখন ফেরেসা পারমিশন দেন অমুকের জন্য সুপারিশ করছে তখন ফেরেস তারা সুপারিশ করে আল্লাহ পারমিশন ছাড়া সুপারিশ করার অধিকার কারো আছে কোন আয়াতের মধ্যে আছে বলেন আয়াতুল কুরসির মধ্যে ছাড়া কার ক্ষমতা আছে সুপারিশ করবে তো কাজেই তোমাদেরকে এই সমস্ত মাহবুদ গুলো কোন সুপারিশ করতে পারবে না এই মিথ্যা ধোকার মধ্যে তোমরা না এরপরে আল্লাহ তালা কনক্লুড করছেন এই চ্যাপ্টারটা এখানে ان الذين لا يؤمنون بالاخره لا يسمعون الملائكه تسميع التنس وما لهم به من علم ان يتبعون الا الظن وان الظن لا يغني من الحق شيئا নিশ্চয় যারা iman anena akhirater proti jara akhirat ke bishwash kore na yakin kore na ei mushrik মহিলা ফেরেস্তাদেরকে মহিলার উপাধি দিয়েছে তারা মহিলাদেরকে ফেরেস্তাদেরকে মহিলার কাতারে স্থান দিয়ে বলেছে এগুলো মিথ্যা কথা মহিলাও নন এই লিঙ্গ জেন্ডার প্রকৃতির উর্ধে তারা জেন্ডার যদি আসে এনএ এ নট অ্যাপ্লিকেবল তাদের ক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল নয় এগুলার উর্ধে তারা আর এই কথাগুলো তারা কেন বলে আন্দাজে গল্প বানায় ওই তাদের গল্প তাদের বাপ দাদা গল্প বানিয়ে গেছে ওগুলাকে তারা প্রচার করে বিশ্বাস করে ইউন ইস জন আর এভাবে তারা আন্দাজ অনুমানকে অনুসরণ করে কোনিন তাদের কাছে নাই যান শুধুমাত্র ধারণার বশবর্তী হয়ে তারা এই সমস্ত জিনিসকে বিশ্বাস করে আকিদা বিশ্বাস হক বুঝতে হলে কি লাগে বলেন হক বাতিল বুঝা যায় হক আর বাতিল এলেম ছাড়া বোঝা যায় না মুসলমানদের মধ্যে এলিম ছাড়া দিন তালাশ করতে এসে হক ছেড়ে কোন দিকে যায় বাতিলের দিকে রা হয়ে যায় নবী করিম সালাম সিরাতে আমরা যে নবী করিম সালামকে আল্লাহ কি বানিয়েছেন উসআাতুন হাসানা সর্বোত্তম আদর্শ তিনি কিভাবে চলতেন কিভাবে খাইতেন কি করতে বলেছেন কি জানা এবং মানা জীবনের প্রত্যেকটি দিন এটা হলো এলেমের কথা আর যেখানে এলেম নাই বারো রবি আউ্বাল একটা ঈদ এ মিলাদুল নবী বান তিনি ঈদ দিয়ে গেছেন বলেন কিনা দুইটা ঈদের কথা তিনি বলছেন তোমাদেরকে আল্লাহ তালা মদিনার জাহিলি ঈদের পরিবর্তে দুইটা ঈদ দিয়ে গেছেন ঈদ ফিতর একটা কি ঈদ উল আর এখন তিন নম্বর হয়ে গেছে ঈদ এ নবী এখন কেউ বলবে আচ্ছা উনি দেন নাই উনি খুব হাম্বল ছিলেন্সিটিতে শিক্ষকতা করি তখন একবার ইউনিভার্সিটির টিচারদের একটা আমরা দিনই মাহফিলি বসে আলোচনা করেছিলাম একটা মসজিদে এখন এক লোক হাউমাউ করে কাঁদনা শুরু করে দিল আমার আলোচনার পরে বলে প্রশ্ন করতে উঠে কাঁদলো যে সব মানুষ আল্লাহর ইবাদত করে আল্লাহর রসুলের জন্য কেউ কিছু করেনা এই বই হাউমা শুরু করে দিল তো আল্লাহর ইবাদাত করে আল্লাহ রসুল কেনা খুশ হয়ে গেছেন আমার কেউ কেন মনে করেন আল্লাহর ইবাদত করবে তো এইটার জন্যই তো আল্লাহ নবী এত কষ্ট করলেন আমাদেরকে আল্লাহর ইবাদত করানোর জন্য আর আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহনবীকে সারবে কেন বলেন আল্লাহর ইবাদত করতে গেলে আল্লাহনবীর সার সুযোগ আছে কারণ বলতে হবে কাজে মুসলমান ইবাদত করতে গেলে তো আল্লাহ নবীর প্রতি সাল্লাহ এবং সালাম সমস্ত চলেই আসছে এবং এই সালামের কি সুন্দর তরিকা নবী করিম সাল্লা সাল্লাম শিখিয়েছেন কিভাবে পড়তে হবে তার জন্য একদিন পালন করতে হবে এবং নাম দিতে হবে ঈদ এ মিলাদ এই ঈদ নামটা তিনি ওনার শূন্যতের সঙ্গে তিন নম্বর ঈদ যোগ করা হয়ে গেছে আমাদের রাইট আছে শরীয়তার মধ্যে কিছু যোগ করার রাইট আছে কিছু কমাই দেওয়ার কোনটা রাইট আছে বলেন কোনটারই রাইট নাই শরীয়তার অল্প একটু বাড়ানোর রাইট নাই অল্প একটু কমানোরও রাইট নাই বেলে একটু কমাইলে হত অসুবিধা বাড়াইলে অসুবিধা কি কি করিটা ভালো না ভালো না দরিল কি আমার আল্লাহ কি বলেছেন আজকে আমি কমপ্লিট করে দিয়েছি পরিপূর্ণ করে দিয়েছি সামান্য এতটুকুন কাজও দিনের মধ্যে কনসেপ্ট মধ্যে ঢুকানো যাবে না যে ঢুকাবে হ্যাঁ তাহলে সেটা জেয়াদা করবে কমাবে বাড়াবে হ্যাঁ তাহলে রাদ সেটা আল্লাহ তালা মারদুদ করে ফেলবেন রিজেক্ট করবেন প্রত্যাখ্যান করবেন বলেছেন মান ফাহুয়া রাদ। যে ব্যক্তি এমন কোন আমল করে এমন কোন আমল আবিষ্কার করে যেটা আমি করি নাই আমি শিখাই নাই আমার দিনের মধ্যে নাই এরকম কে জোগাড় করে কোন কনসেপ্ট আবিষ্কার করে ফাহুয়া রাদ আল্লাহ কোনোদিন সেটা কবল করবেন না তোর কাজে একদিন আল্লাহ নবীকে ইয়ানবী সালাম এইরকম কোন ফর্মুলা আমাদের সমাজে যেটা প্রচলিত আছে সাহাবিরা যদি বারক পালন করা লাগতো লাগতিরা আবু বাক রাজু ওমর রাজি আল্লাহন এটা বুঝতেন না আমি আপনাকে বেশি বুঝে ফেলেছি এর তো কি পরিমানে মোহাবত করেছেন বলেন ওনাকে এই যুক্তিগুলো কেন চিন্তা করি না আমরা কেন এলমের কথা চিন্তা করি না তিনি উনি ওনারা ওনাকে কি পরিমাণ আমাদের থেকে আমরা কুদ্দুর মহাব্বত করি ওনাকে বলেন্লাহ কি পরিমাণ পরিমান মহাব্বত রসুল্লাহ সাল্লা সাহাবায় আনহু কালকে রাত্রে আমার বাচ্চাদেরকে নিয়ে সাহাবিদের এই গল্প শোনাচ্ছিলাম তাল হার আদি আল্লাহ আনহু মদিনার একটু বাইরে বসবাস করতেন শহরের একটু বাইরে আশেপাশে ইহুদি বসতির মাঝখানে তিনি বসবাস করতেন উনি অসুস্থ হয়ে গেলেন অসুস্থ সাহাবি তালহাকে দেখতে গেলেন রসুল এবং দেখতে গিয়ে তিনি বললেন যে আমার মনে হচ্ছে তলহার সময় বেশি বাকি নাই তলহার যদি কিছু ঘটে যায় আমাকে কি খবর দিও আমি তার জন্য জানাজায় শরীর হতে পারি নবী করিম সাল্লা ওনাকে দেখে চলে আসলেন এই কিছুক্ষণের মধ্যে আস্তে আস্তে ওনার মৃত্যু সাক্ষাত চলে এসেছে তিনি তার পরিবারকে বললেন আমার যদি মৃত্যু হয়ে যায় না করে আমাকে বিকালের দিকে বললেন যে আজকে রাত্রে আমাকে খবর দিয়ে ফেলবা আর আল্লাহ নবীকে খবর দিবা না এই দুর্ভাগ্য কেন উনি তো খুশি হওয়ার কথা আল্লাহ নবী আসবেন তিনি আসতে চাইছেন ওনাকে খবর দিও না কারণ হল রাত্রের বেলায় উনি আমাকে কবর দিতে চলে আসবেন কিন্তু আশেপাশে ইহুদিরে আছে আমি ওনার নিরাপত্তার ব্যাপারে আমি শঙ্কিত তারা সুযোগ পেলে ওনাকে আটক করে ফেলবে খবরদার ওনাকে খবর দিও না আমাকে কবর দিয়ে ফেলো। ফেল মোহাম্মত থেকে এই কথা বলেছেন পরিবার তাই করলো ওনাকে কবর দিয়ে ফেললো সকাল বেলায় ফজরে পরে যখন খবর রসুল্লাহ কাছে গেল তিনি দৌড়ে আসলেন সাহাবের কথাকে শুনলেন যে কেন আমাকে খবর না দিয়ে খবর দিলাম যে সাহাবি এইভাবে চাইছিলেন তিনি এ কথা শুনে স্বাভাবিকভাবে তৃপ্ত হয়ে গেলেন যে সাহাবি আমাকে এত মোহব্বত করে আমার জন্য তার এত কনসার্ন আমার জীবন নিরাপত্তা ব্যাপারে সে এত কনসার্ন তখন তিনি কবর জিয়ারা করতে আসলেন বেশ কিছু সাহাবিকে নিয়ে এবং এই দোয়া করলেন যে আল্লাহ আপনি তালহাকে এমন ভাবে সাক্ষাৎ করেন আপনি তার প্রতি খুশি তালহাও আপনার প্রতি খুশি ওই কি মহব্বত করেছিলেন ইনকুুন আল্লাহ আল্লাহকে আল্লাহ নবীকে আল্লাহ দিন কে মহাব্বত করার লক্ষণ হচ্ছে নবী করিম সালাম সুন্নত কে পদে পদে প্রত্যেক দিন বছরে ৩৬৫ দিন আমল করা একদিনের জন্য একটা অনুষ্ঠানের ভিতরে সীমাবদ্ধ রেখে এই নকল মহাবতায় কোন দিন চেন কথাটা কি পরিষ্কার হয়েছে এই এলেমকে কে ছড়িয়ে দিতে হবে এই এলেম বাদ দিলে কি হয়ে যায় ধারণা আন্দাজ অনুমানের ভিত্তিতে আবিষ্কার করে দিনের ফাংশন আর এর পিছনে কি পরিমাণ মেহনত করে লোকেরা এর পিছনে কি পরিমাণ হালুয়া মিষ্টি তারপরে জেলাফি বিতরণ করে আবার এই হালুয়া মিষ্টি এগুলা নিয়ে আবার মারামারিও হয় এই সমস্যা সমস্ত জোগাড় করে সবকিছুর ভিত্তি হচ্ছে জন্ম সব সবকিছুর ভিত্তি হচ্ছে ধারণা এই ধারণা এলম নয় তাহলে আমাদেরকে কি করতে হবে এলেম শিখতে হবে নবী করিম সাল্লাকে আমরা কিভাবে অনুসরণ করবো আমরা কি আসলে ওনাকে অনুসরণ করি গত সপ্তাহে যে এক্সাম্পল দিয়েছিলাম যে আচ্ছা আবী দেখলেন নবী করিম সাল্লি সাল্লাম যে কলার উপর একটা বোতাম ছিল বুতামটা একদিন খোলা পাইলেন সবসময় উনি ঢাকাই রাখতেন তো ওইটা খোলা দেখে বেশ কয়েকজন সাহাবি বোতাম খুলে ফেললেন তো নবী করিম সাল্লাহ নোটিশ করলেন যে সবাই বুতাম খুলতেছে তোমার বুতাম খুললা কেন বলছে আপনারটা খোলা আছে এই তিনি কোন কারণ দিন হয় বুতামটা কাজ করতেসেন না এই জিনিসগুলো আমাদেরকে শিখতে হবে জানতে হবে এলএমের মাধ্যমে হাসিল করতে হবে আমি কমপক্ষে দুইটা কিতাবের কথা বলি এই দুইটা কিতাব আপনারা মনোযোগ দিয়ে পড়েন তাহলে নবী করিম সাল্লা সুন যেগুলা আমরা ফলো করার কথা আমরা শিখতে পারবো আপনার মনোযোগ দিয়ে পড়লে অনেক শূন্যতা আবিষ্কার করে ফেলবেন এবং ওনার সঙ্গে আমাদের মহাব্বত তৈরি হয়ে যাবে ইনশাআল্লাহ আর ওনার সঙ্গে আমাদের মহাব্বত তৈরি হয়ে গেলে আল্লাহ আমাদেরকে মহাব্বত করে ফেলবেন এইটা হল আসল মহাব্বত দুইটা কিতাব ওনার জীবনী পড়ার জন্য বোঝার জন্য আর রাহিকুল মাহতুম বাংলা তরজমায় পাওয়া যায় ইংলিশে সিল্ড নেকটা আর ওনার হাদিসের বিভিন্ন আদবগুলো শেখার জন্য রিয়াদ এই দুটো গ্রন্থ আপনারা পড়েন রিয়াজ আগা থেকে মাথা পর্যন্ত আমরা চেষ্টা করি আল্লাহ দান করুন আমরা শেষ করতেছি আর এক লাইন আল্লাহ তালা বলেন হাককেশাই এইভাবে আন্দাজ অনুমান করে হক বসতে হবে এলএমের জন্য এলেমের সিডি ক্যাসেট তারপরে ভিডিও পাওয়া যায় এই যে বুকশপে আমাদের এখানে আমাদের ভাইরা দোকানে বসে আসছেন শুনেন শুনান আমাদের যে দেশে যখন যাই একটা করে দুটা করে কপি নিয়ে যাই সবাইকে বিতরণ করি যারা আল্লাহ এবং লোকেরা আসল হক চিনবে তারা হলে হক মিস করে বাতেলের দিকে রওনা হয়ে যাবে তাহলে এখন এত সুন্দর এলেম কথা বলার পরে এই এলেমের বয়ান করার পরে হে নবী যারা আপনার থেকে আমার কাছে আসা থেকে আমার কোরআনকে গ্রহণ করা থেকে আমার ওহিকে গ্রহণ করতে চায় না এদের থেকে আপনি ফিরিয়ে নেন বিমুখ হয়ে যান এদের আপনি আর এত তাওয়াজ করার দরকার নাই দাওয়া দিয়ে ডিউটি শাস করেন ওলাম ইউর ইল হায়াত দুনিয়া তারা দুনিয়ার মজা ছাড়া আর কিছু চায় না দুনিয়ার আকর্ষণ দুনিয়ার লিডারশিপ দুনিয়ার নেতৃত্ব দুনিয়ার পজিশন তাদেরকে অন্ধ করে ফেলেছে আসলে এখানেই তাদের এলেম শেষ জালিকা মাবলাগু হুম মিনালে আলম তাদের এলেমের পুঁজি এখানেই শেষ অর্থাৎ তারা এলমের চর্চা কোন কাজ করবার নাই কল্প কাহিনী অন্ধ বিশ্বাস আলৌকিক কথাবার্তা যেগুলো কোনো ভিত্তি নাই এ সমস্ত কল্প কাহিনী নিয়ে তারা আছে ইন্নারব্য কাহু আহ আলম অভিমান বিমান সাবিলা আপনার রব ভালো করেই জানেন যে কারা আল্লাহর এই রাস্তা থেকে দূরে সরে গেছে অথবা দাবি করে তারা খুব হেদায়তের উপরে আসে তারা খুব হকের উপরে আসে যারা হক আসে তাদেরকে তারা বাতিল বলেদায়তের উপরে আসে আমার আল্লাহর কাছে ফয়সালা ভেরি ক্লিয়ার তাহলে এই কথা আল্লাহ বললেন কেন দুনিয়ার মধ্যে হক পন্থীদের অবস্থা এমন যে বাতিল পন্থীদের মেজরিটি থাকে সময় কথা ঠিক কিনা বলেনি মেজরিটি কোন দিকে হকের দিকে না বাতিলের দিকে বাতিলের দিকে সেগুলোর তারা মেজরিটি লোক একদিকে বলে পত্রপত্রিকায় মিডিয়া দিন যখন বাতিলের গুণ গায় হক আল্লাদের নাম করে বদনাম করে তখন মনের মধ্যে যে দুঃখ লাগে এটার মোকাবিলা আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন তোমার আল্লাহ ঠিক জানা আছে কারা বিভ্রান্ত তোমার আল্লাহ ঠিক জানা আছে কারা হকের উপরে আছে থাকো তোমাকে আন সে আল্লাহ শুকুর যিনি আমাদেরকে হেদায়তের হকের উপরে হেদায়ত দিলেন হ্যাঁ তিনি হেদায়ত না দিলে আমরাও তো দিকে চলে যেতাম তাই না চিন্তা করেন অনুসারে হয়ে যেতেন আল্লাহ থেকে উঠে আল্লাহ আল্লাহ শুক্র আদায় করতে আপনি মন খারাপ করা দরকার নেই আর সাধ্য অনুযায়ী মানুষকে ইলাস করার জন্য তাদের কাছে দিনের এইম পৌঁছে দেওয়ার জন্য যান প্রাণ দিয়ে প্রত্যেকেরই চেষ্টা করা দরকার নবী করিম সাল্ল সাল্লাম একটা দোয়া করতেন আল্লাহ কাছে। তার আগে এই যে ওয়ালাম দুনিয়া, যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করে ইসলামের বিরুদ্ধে গদি দুনিয়ার হ্যাঁ অথরিটির লোভ দুনিয়ার পজিশনের লোভ এগুলো তারা চায় টাকা পয়সা তারা চায় আখরা তারা চিন্তা করতে চায় না তাদের ব্যাপারে নবী করিম সাল্ল আল সাল্লাম একটি হাদিসে বলছিলেন মা এসেন আসল ঘর নাই সেই কি তার আসল ঘর বানিয়ে দিয়েছে যার আসল মাল চায় না আখেরাতের নিয়ে আমত আল্লাহর কাছে সেই দুনিয়ার মালকেই একমাত্র মাল মনে করে ফেলেছে যার আকল নাই এই দুটার পিছনে সে ছুটেছে দুনিয়ার ঘর দুনিয়ার মাল এটার পিছনে দুনিয়ার পজিশনের পিছনে যে পড়েছে তার আসলে আকলকে ব্যবহার করে নাই এই জন্য তিনি বলেছেন তাই সুদিনারে দেড় দুনিয়ার দিন আর দেড় টাকা পয়সা পাউন্ড ডলার যে পূজা করে সে ব্যক্তি ধ্বংস হয়ে গেল সে ব্যক্তি ব্যর্থ হয়ে গেল নবী করিম সাল্লাই আল্লাহর কাছে পানা চাইলেন যে আল্লাহ দুনিয়া যেন আমার টার্গেট না হয় আমার জীবনের প্রধান দুনিয়ার সবচেয়ে বড় আকাঙ্ক্ষা আপনার সন্তুষ্টি অর্জন করা আর জানাতে দেওয়া আর সবচেয়ে বড় দরখাস্ত হলো নিজেকে জাহানামে আগুন থেকে বাঁচানো আর আপনার গোসা থেকে নিজেকে মুক্ত করার চেষ্টা করা তিনি দোয়া শিখিয়েছেন দোয়ার মধ্যে অনেক কথা বলেছেন তার মধ্যে একটা কথা তিনি পিছনে যে আখের হাত আছে ওইটা যেন চাপা না পরে যায় আসলে তো চাপা পড়ে যায় তাই না সকালে যখন ঘুম থেকে উঠি রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত মাথার মধ্যে কি ঘুরে সারাদিন বলেন দেখি ডলারের দাম কত এটা খবর না নিলে তো নাস্তাও করা যায় না পাউন্ডের এর রেট কত তাই না এইটার খবর খুব নেই কিন্তু আজকে একটা হাজিজ কোনটা শিখবো নতুন করে কোন একটা কিতাব পড়বো হ্যাঁ কোরআন শরীফ কত তেলাওয়াত করবো এই পরিকল্পনা কম থাকে তো দুনিয়ায় যেন আমার চিন্তা এবং এলেমের শেষ বিন্দু না হয়ে যায় ওলমেনা আমার এলেম যেন আল্লাহ আমাকে আখেরাতের এলেম আমাকে আখেরাতের চিন্তা হ্যাঁ আখেরাতের কি হবে সেই ওয়ারি দিয়ে আমাকে ওয়ারিড করে দাও কেউ যদি আখেরাতের ব্যাপারে চিন্তাগ্রস্ত হয়ে যায় ভালো লক্ষণ না খারাপ লক্ষণ আখরাতের ব্যাপারে দুশ্চিন্তা এটা খুব ভালো লক্ষণ আল্লাহর রহমতের আশা করবে ঠিকই কিন্তু করে কান্না কবে করে। এই ভালো না খারাপ এটা ভালো এটা থাকা দরকার এটা থাকা দরকার আল্লাহ তালার কাছে ওই পেরেশানি তিনি চাইছেন রসুল্লাহ সালাম দুনিয়ার পেরেশানি দিয়ে আল্লাহ শুধু আমাকে বাস্তব রেখেন না আমাকে একটু আখরাতের পেশানি দেন আমরা আজকে আমাদের তাফসিরের এখানে সমাপ্তিতে আসলাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ একত্রিশ নম্বর আয়া থেকে আমাদের তাফসির শুরু হবে বেদিন আমরা এই ইনশাল দোয়া করে ফেলব বেশিক্ষণ বাকি নেওয়া অল্প কয়েকটি প্রশ্ন নেব শহীদ মিনার আরেক সেরেক আছে সেটা দিয়ে যেভাবে আক্রমণ করবে এই ভয়ে আলেম বেশি মুখটুক খোল না বোঝায় আগে কিছু খুললে এখন একটুখানি বেশি সতর্ক হয়ে গেছে তো এই শহীদ মিনারের মধ্যে শহীদ মিনারের বেদি নাম দিয়েছে ঠিক না বেদি এটা কোন ধর্ম থেকে বেদি আসছে হিন্দু ধর্ম থেকে খালি পায়ে সেখানে যাওয়া এই যে সম্মান করা খালি পায়ে এই সম্মানের সঙ্গে যোগ হয়ে যায় মাথা নিচু হওয়া সেখানে এটা নাম এ বাদত আ অর্পণ করা ফুল দেওয়া এটা সম্মান এটা এবাদ এই যে রাজনীতির একটা অস্ত্র ব্যবহার করে অতি চালাকির সাথে ইসলামের যারা তারা এই দুশ্মন আবিষ্কার করেছে যে আমাদের যারা মৃত্যুবরণ করেছে ভাষার জন্য বা বিভিন্ন ইস্যুতে জাতির জন্য তারা যে পজিটিভ কাজ করেছে আল্লাহ তালা তার বিনিময়ে এবং তাদের যে তারা মৃত্যুবরণ করেছেন এরকম মৃত্যু এটা মাজনুমের কারণে আখের সাথে আল্লাহ তালাকে তাদের নাজাদ পাওয়ার প্রচুর সম্ভাবনা আছে এবং আমরা দোয়া করে আল্লাহ তাদেরকে নাজার বাইরে তাদের জন্য এই যে যে ফর্মুলা আছে ইসলামী মধ্যে এইরকম এটা আমার পছন্দ লাগবে না না লাগবে এটা অনুযায়ী তো ফয়সালা হবে না ফায়সালা এটা করবে কে করে দিবেন আমাদের জন্য আল্লাহ তালা আল্লাহ শরীরতে মাথা নত করা কার জন্য জায়জ আছে জন্য আপনার মা বাবার সামনে মাথা হবে আল্লাহর জন্য আর যাদের ধর্ম নাই যাদের দিন নাই যারা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ অন্য তারা এইগুলো অনেক কিছু করতে পারে তাদের ব্যাপারে আমাদের করার কিছু নাই কিন্তু যে নিজেকে মুসলিম মনে করে তার জন্য কি এগুলো করা ঠিক হবে সে যদি ইসলামকে ছেড়ে দেয় তাহলে সে বলুক আমি ইসলাম মানি না কিন্তু সে নিজেকে মুসলিম মনে করবে এগুলো করা আল্লাহ তাকে কোনো অধিকার দেননি এগুলো সেরেক হয়ে যাবে অনেক কিছুই এর ভিতরে সেরেক ঢুকে গেছে রাজনীতির নামে অনেক সেরেক চলে এসেছে আমাদের দেশে আল্লাহ রবুল্লা আলমিন আমাদের জাতিকে তো অহিদ বুঝার জন্য অসুবিধান জি যারা অরিজিনাল শহীদ হয় যারা দিনের জন্য যে হাত করেন নবী করি সাল্লা বলেছেন যে কে শহীদ হয় তিনি বললেন অর্জন করেন তবে হুকমি শহীদ হয় মান কুতলা দুর্দিহি ফাহুয়া শাহীদ মান কুতলা দুহুয়া শহীদ নিজের পরিবার পরিজন নিজের সম্পদ এগুলাকে ডাকাত আক্রমণ করতে আসছে হ্যাঁ নিজের ইজ্জত আবরুর উপরে আক্রমণ করতেছে সেখানে প্রতিরোধ করতে গিয়ে যদি মারা যায় গিয়ে হয় আল্লাহ সন্তুষ্টি অর্জন এই আমার জীবন যদি চলে যায় সেক্ষেত্রেও আমি আল্লাহ সন্তুষ্টি অর্জন করব। বাহাবা জন্য যদি শুধু থাকে তাহলে কিন্তু শহীদ হতে পারবে না কারণ ইন্নামাল আমালু বিনিয়া প্রত্যেকটি আমলের পিছনে সুন্দর একটা নিয়ত লাগবে এবার যে আমার পরিবার পরিজনের জন্য আমি নিজে কষ্ট করে তাদেরকে আল্লাহর এরকম করলে আলীদ হয়ে যাবেন আলহামদুলিল্লাহ وعالنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانطين اللهم إنا نسلك الهدى والتقى والعفاف الغنى اللهم اقسم لنا من خشيتك ما تحول به بيننا وبين معصيك ومن طاعتك ما تبلغنا به جنتك ومن اليقين ما تهون به علينا مصائف الدنيا اللهم متعنا بأسمعنا وأبصارنا وقواتنا ما أحييتنا وجعله نوارث منا وجعل ثارنا على من ظلمنا وانصرنا على من عدانا ولا تجعل مصيبتنا في ديننا ولا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا تصلت علينا بذنوبنا من لا يخافك ولا يرحمنا يا أرحم الراحمين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته سبحانه